TV Bangla মানবতার সমাধান এই আলোচনায় আমি পরিচালক হিসাবে আপনাদের সামনে উপস্থিত আছি ডক্টর উদ্দিন আমার ডানে আছেন শেখ সাইফুদ্দিন বিলাল আলমদানী আমার ডানে সামনে আছেন শেখ ইউসুফ আবদুল সম্মুখীন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ বলেছেন এই কোরআন কে অবতীর্ণ করেছে রাত্রিতে এই লাইলাত হে নবী তুমি কি জানো সেটা কি আল্লাহাকে আবার জবাব দিচ্ছেন লাইলাত কাদরের রাত্রিটি হলো হাজার মাসের চেতম একটি রজনী একটি রাত্রি যা রমজানের মধ্য অতিক্রম করে সেই সঙ্গে আমরা ইনশা আল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন এবং সহিদের আলোকে স্পষ্ট ভাবে আপনাদের সামনে কিছু তুলে ধরার প্রয়াস পাবো আমি প্রথমেই জিজ্ঞাসা করব। আমার ডান পাশে প্রিয় দর্শক মন্ডলী লাইলাতুল কাদার শব্দটা আমাদের অনেকের কাছেই পরিচিত লাইলা মানে রাত যার বহু আছে লাইয়া আর কাদার শব্দের অর্থ একাধিক হয়ে থাকে একটা অর্থ হলো যে মহিমান্বিত সম্পন্ন আরও অর্থ হয় যেটা কাদার অর্থ যে তকদির যেটা আমরা নসিব বলি এছাড়া আরও অর্থ হতে পারে কিন্তু এখানে আমাদের যেটা লাইলাতুল কাদার বলতে যেটা মহিমান্বিত রজনী এক অত্যন্ত ফজিলতপূর্ণ রজনী রাত্রি যে রাত্রি এক হাজার মাসের চেইতে উত্তম যে রাত্রি এই উম্মতের জন্য বিশেষ এক মহান রব্বুল আরামের পক্ষ থেকে আমাদের জন্যে দান যে রাত্রিকে পাওয়ার জন্য প্রিয় হাবি মোহাম্মদ রসোলা পরিবার এবং করেছেন এবং এর ফজিলত গুরুত্ব সম্পর্কে আসবে আমাকে যে প্রশ্ন করা হয়েছে অর্থ আমরা বলব মহিমান্বিত তবে এখানে একটা কথা বলে রাখবো আমরা যে আমরা অনেক সময় বলে থাকি সবে কাদার এই সবে কাদার সব মানে রাত্রি ফার্সি শব্দ আমাদের আমাদের ইসলাম কিন্তু ম্যারিন অ্যারাবিক অর্থাৎ আমাদের ডালে কুচকালা হয় মনে হয় এর জন্য সবে বার কাদার সবে সব সব সব আমরা যেন সবগুলিকে একসঙ্গে গোল পাকায় না বরং আমরা আমাদের যে শব্দ আছে আরবি শব্দ ইার তাই না যেটা আমরা জানি বা সেটা কখন কিভাবে কোরআন অবতীর্ণ হলো উল্লেখ করেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি তেইশ বছরে নজমন আয়াত যে প্রয়োজনের মুহূর্তে আয়াত আয়াত করে বিভিন্ন ওকেজনে বিভিন্ন পর্বে পর্বে ল কোরআন নাজিল করেছেন এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে সাফারাদের কাছে আল্লাহ এটা দিয়ে দিয়েছেন এবং তারা এখানে সংরক্ষণ করে প্রয়োজন মতো এই পৃথিবীতে রসুলের করিম সাল আলী ওসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন তো এখানে একটা জিনিসই স্পষ্ট যে সমস্ত পুরো কোরআনটাই লাইলুল কদরে এই পৃথিবীতে আসেনি বরং নুজুল আরম্ভ হয়েছে বিশেষ করে রসুলের করিম সাল্লিউলাম যখন গাড়ে হেরাইছিলেন যখন জিবেল আমিন প্রথম ওহিনিয়ে রসুলের করিম সাল্লা দরবারে আসেন সম্ভবত সেই রাত্রিটিহুলিমা প্রথমত যে আল্লাহ পাক কোরআন নাজিল সূচনা করেন যেভাবে আমরা জানতে পারলাম অনুরূপভাবে এই রাতের ইবাদতকে আল্লাপাক বৃদ্ধি করে দিয়েছেন হাজার মাসের চেয়ে উত্তম যেমনটাকে আল্লাহ পাক বলেন কদর লাইলা কদরে খাইর উম আলফি শাহর কিভাবে তুমি জানবে যে লাইলা কদরটা কি লাইলাতুল কদর হল হাজার মাসের চেয়েও উত্তম মা এসা সিদ্দিকার দিয়াল তাল আনহা জিজ্ঞাসা করলেন তুমি ক্ষমাশীল ক্ষমা তুমি বড় পছন্দ করো সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ছোট্ট একটি দোয়া অথচ দোয়াটির মাহাত্ম অনেক বেশি তো লাইলাতুল কাদর তালাশের জন্য নাবি সাল্লাম নিজেও তৎপর ছিলেন এবং তার পরিবার মাসে যখন সে দশক পৌঁছে যেত যে কমর বেঁধে লেগে যেতেন এটা বাংলা ছোট না যায় যেমন আল্লাহ রবিন খাই আলফি সাহার তো এটা সহস্র মাসের চেয়েও একটি এটা হলো আপনার সমান কিন্তু আল্লাহ রাবুল্লা আলম সহ যে খাই এর চেয়ে আরো বেশি মানে তিরাশি বছর হতে পারে তাও মানে আরো বেশি এই সমানত আল্লাহ রাবুল্লাহ যে অর্থেই নেই যে অর্থে নেই বহু যত বলবো আমরা অসুবিধা নেই সেই তত রাত বা তত মাস আবাদতের যে সাব আল্লাহ রাবুল্লাহ আলম সে একটি রাত্রিতে সেই ধরনের মর্যাদা সেই ধরনের জি কি অর্থ হতে পারে ধন্যবাদ আপনাকে আসলে লাইলাতুল কাদার ফজিলত বা গুরুত্ব তাৎপর্য আমরা কয়েক বুঝতে পারি প্রথমত এই রাত্রিটির নামে আল্লাহ রব আল একটি সুরান করলেন নিঃসন্দেহে এটা গুরুত্ব বোঝাই দ্বিতীয়ত রাসুল্লাহ দিন দ্বিতীয় দশ দিন এরপরে পরিবারকে জাগালেন এবং এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করলেন ইমান এবং স্বভাবের উদ্দেশ্যে এই লাইলাতুল কাদার কে কিয়ামের মাধ্যমে কিয়াম বলতে এর এবাদতের মাধ্যমে সেটা কোরআনতলাত হতে পারে জিগিরাজকাল হতে পারে সালাত হতে পারে যে কোনো এবাদতের মাধ্যমে রাত্রিটি অতিবাহিত করবেন তাকে আল্লাহ রব্লা আলমিন তার পূর্বে গুনাগুলিকে মাফ করে দিবেন এবং এক হাজার মাস যে ফজিলত যেটা বলা হচ্ছে এটা তো নিঃসন্দেহে সবচেয়েতে কারণ এখানে কিন্তু এখানে আমরা একটা জিনিস করি প্রত্যেক কোম্পানির অফার থাকে মনে করেন বেশিক অনেক সময় আমরা বলি যেটা ঈদ উপলক্ষে বা বনাস থাকে মহান রব্বুল এর বোনটা একবার খেয়াল করে দেখেন কতগুণ মানুষ এক থেকে দ্বিগুণ হতে পারে কিন্তু মহান রবীন্দ্র মহান তার বোনাসটাও কিন্তু এরকম মহান একবার এবং এখানে এই রাত্রির ফজিলতের আরেকটা যে অংশ তানাস মেলা এখানে রোহ এই রাত্রির ফজিলতের জন্য এর গুরুত্ব তাৎপর্যের জন্য মহান রবাহ আলামী রুহ বলতে জিবিরুল আমিনকে বোঝানো হয়েছে এবং জিবির নেতৃত্বে তাদের এক বিরাট দল এই সারা পৃথিবীতে নেমে আসেন এবং এই পৃথিবীতে বিচরণ করতে থাকেন তাহলে এটাও প্রমাণ করে যে লালের কি ফিলত আমাদের রয়েছে এই আমরা বলবো যে কোনো ব্যক্তি এই লালুল কাদের থেকে যেন বঞ্চিত না হয় এজন্য আমাদের প্রিয় হাবি মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান হরে মান লাইলাতুল কাদের ফরে খুকুল্লু যে ব্যক্তি লাইলাতুল কাদার থেকে বঞ্চিত হয়ে গেল কত অপরিসীম অনুগ্রহ এবং দয়া তিনি মানুষের হেদায়তের জন্য কোরআনুল করিম নাজিল করলেন এবং কোরআনুল করিমের নজরুল এটা কোন সাধারণ ঘটনা ছিল না এমন একটি ঘটনা অবিস্মরণীয় ঘটনা যার জন্য মহান রব আলিন এক ধরনের একটা উৎসবের ঘোষণা করলেন যেখানে আল্লাহ তালা আসমান জমির সৃষ্টি করেছে পৃথিবী অনেকেই সৃষ্টি করেছেন কিন্তু সেটা কখন সৃষ্টি করেছেন এবং সেই রাত্রির কি ফজিলত কি মাহত্ব এগুলো আল্লাপ বর্ণনা করেন নাই কিন্তু কোরআন নজরুলের ঘটনাটা এমনই অবিস্মরণীয় এবং এমনই তাৎপর্যপূর্ণ মহান রবাহ কুরানের ঘটনা কেন্দ্র করে একটি সুদেন করে এবং আল্লাহ তেন আল্লাহুল বলেছেন যে তিন বারি তিনবারের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে জলিল কদর ফিরিস্তর মাধ্যমে জলিল কাদ আজিমুল কদর কিতাব রাত নিয়ে আপনাদের সামনে কথা বলার প্রয়াস পাব সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন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 দেবে ইমানোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার র আপুনো সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 সে বোখারি অষ্টম খন্ড শিষ্টাচার রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তারা বি কদর ই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 সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা এসেছি রাহমাত্রে আয় যেটি রয়েছে ধন্যবাদ আপনাকে আসলে লাইলাত আমরা কয়েক ভাই বুঝতে পারি প্রথমত এই রাত্রিটির নামে আল্লাহ রব আধি সুরান করলেন পরিবারকে জাগালেন এবং এবপারে আমাদেরকে উৎসাহিত করলেন ইমান এবং স্বাবের উদ্দেশ্যে এই লাইলাতুল কাদার কে কিয়ামের মাধ্যমে কিয়াম বলতে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 মহান রব্বুল আলামিনের বোনটা একবার খেয়াল করে দেখেন কত গুণ মানুষ এক থেকে দ্বিগুণ হতে পারে কিন্তু মহান রব আল একের সঙ্গে যদি তিরাশি বছর হিসাব করি কত গুণ এটা মহান রব আলিন মহান তার বোনাসটাও কিন্তু এরকম মহান এবং এখানে এই রাত্রির ফজিলতের আরেকটা যে অংশ তানাস মেলা এটা তোর রোহ এই রাত্রির ফজিলতের জন্য এর গুরুত্ব তাৎপর্যের জন্য মহান রব আলী রুহ বলতে জিবিরুল আমিনো হয়েছে এবং জিবির এক বিরাট দল এই সারা পৃথিবীতে নেমে আসেন এবং এই পৃথিবীতে বিচরণ করতে থাকেন তাহলে এটাও প্রমাণ করে যে লাল কি আমাদের রয়েছে। আমরা বলবো যে কোনো ব্যক্তি এই লালুল কাদার থেকে যেন বঞ্চিত না হয় এই জন্য আমাদের প্রিয় হাবি মোহাম্মদুরসুল্লাহাল্লাম বলেন মান হরে মান লাইলাতুল কাদ হর এম খৈরু কলু যে ব্যক্তি লাইলাতুল কাদার থেকে বঞ্চিত হয়ে গেল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 ঘটনাটা এমনই অবিস্মরণীয় এবং এমনই তাৎপর্যপূর্ণ করে একটি সুদান করে এবং আল্লাহ আল্লাহ বলেছেন যে তিন বারুল তিন তিনবার যে বলেছেন এই তিনবারের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে জলিল কদর ফিরিস্তার মাধ্যমে জলিল কদর আজিমুল কাদের কিতাব বা নিদর্শন সম্পর্কে আসলে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানা রাসুল সাল আলিহ্লাম থেকে স্পষ্ট ভাবে এই ধরনের আলামত পাওয়া যায় না তবে সাহবাই এবং তা রামগণ তারা কেউ কেউ ইস্তেহাদ করে কিছু কিছু আলামত বর্ণনা করতে চেয়েছেন যেমন বলা হয় যে এই রাত্রিতে যেহেতু তাই পরের দিন অসংখ্যের দিনের উর্ধগমন বা ইত্যাদি ইত্যাদির কারণে পরের দিন একটু আলো বা সূর্যের তাপ একটু কমাণের বলা হয় সকাল প্রভাতের সূর্যের কিরণ এটা থেকে এই ধরনের ব্যাখ্যা এসেছে অন্যভাবে সেই রাত্রিটি খুব মানে আবাদতের ক্ষেত্রেও যেন আকর্ষণীয় আগ্রহ বেশি পাবে এরকমও কিছু আলামতের ক্ষেত্রে বলা হয় যে সেই রাত্রিতে আবাদত করতেও খুব ভালো লাগবে একটু ঠান্ডা একটু আবহাওয়া অনুকূলে থাকবে যে রাত্রিতে আমি লাইরাতুল কাদার পেলাম মাটির মধ্যে আমি শেষদায় পড়লাম সাহাবি আবুদ খুদিরাজু সাহিদ খুদিরাজ বলছেন যে আমরা দিকে তাকালাম দেখা যাচ্ছে তখনই তার মাথায় কপালে মাটি লেগে আসে মানে তাহলে এগুলি কিছু আলামত এর অর্থ আবার এটা হয়তো আমরা আমরা কি কি প্রচলিত বেদাতে আছে আমাদের দেশে যেগুলা আমরা অতিরিক্ত করে থাকি লাইলাতুল কদর মনে করে অতিরিক্ত কাজকর্ম যেগুলো না করে এবার করে ভালো ছিল এমন কিছু হয় কি সারা দেশে জানার মাতুল কদরি একবারে নয় অক্ষর আছে আল্লাপাক তিনবার যেহেতু এটাকে রিপিট করেছেন এ থেকে সাতাইশে গিয়ে পড়ে সাতাইশে একটা অঙ্ক আছে তো এইভাবে সাতাইশের উপরে লাইলাতুল কদরের চিহ্নিতকরণের করণের মনোবৃত্তিটা খুব বেশি যে আমাদের সাধারণত দেখা যায় যে তারাবী নামাজ করবে এটা আহ মানে লাইলাতুল কদরকে জন্য আরও নির্ধারিত করে দেওয়ার পর্যায়ে পড়ে যায় অথচ এরকম নির্ধারণের তো কোনো আহ কোনো মানে কোন সিস্টেম নাই লাইলাতুল কদরের ওই নির্ধারিত যে সাতাইশ তারিখ ওইখানে হয়তো কিছু মানুষ মনে করেন যে এখানে এই রাত্রে কিছু নির্ধারিত বিশেষ করে অনেকখানে আমরা দেখি যে এই রাত্রিকে কেন্দ্র করে মসজিদগুলিকে গুলিকে আলোকসজ্জা করা হয় যেটা নিশ্চয়ই কোন সন্দেহ নেই আলোকসজ্জা করাটা অতিরিক্ত এবং এগুলি অবশ্যই পরিপন্থী কাজের মধ্যে চলে যায় বিশেষ করে যদিও আমরাও এটা করি এখন মানুষের অবস্থার উপরে তো আমরা বেরিয়ে যেতে পারি না এটা আমি মনে করি যে এই যে লাইলাত কথা যদি সাতাশ তারিখ হয় হোক কিন্তু তারাবি যে নিয়ে সেখানে শেষ করে দেওয়া হয় এর ফলে একটা জিনিস বিভিন্ন মসজিদে ওই ওয়াজ নসিহতের জন্য দূর দারাজ থেকে কিছু বক্তাদেরকেও আহ্বান করা হয়ে থাকে আমরা যেন এক দুর্বোধ্য রহস্যপূর্ণ এক বিশেষ অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে থেকে কিছু কাজকর্ম অন্ধের মতো করবে। এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে চলে এসেছে কিন্তু লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ রাত লাইলাতাম নেমে আসেন লাইলাতুল কাদ একাবারে এবাদতের জন্য স্বচ্ছ ভাবে আল্লাহকে ডাকার জন্য আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করার জন্য আল্লাহর কাছে অধিকতর ক্রন্দন করার জন্য আল্লাহর কাছে গুনা মাফ পাওয়ার জন্য পাপ মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে অবলম্বন মনে করে আমরা এই রাত্র ইনশা আল্লাহ আমাদের পরবর্তী বক্তব্যে আমাদের বিধগ্ধ আলিম আমাদের কাছে জেনে নেব আল্লাহ আজকের মতো এখানে এই পর্যন্ত রেখে আমাদের বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরা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 আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ রোড বার্মিংহাম নম্বর শূন্য এক দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার ডট মানুষ অনেক রাস্তায় চলে কিন্তু